بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহর নামে যারা কুফুর করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেন আর যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করে এবং তাদের পালন কর্তার পক্ষ থেকে মুহম্মাদের প্রতি মন্দ কর্মসমূহ বার্জনা করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন ্বুল্লাহ আহম নসিম ফলেহুুন এটা এ কারণে যে যারা তারা বাতিলের অনুসরণ করে এবং যারা বিশ্বাসী তারা তাদের পালন নিকট থেকে আগত সত্যর অনুসরণ করে। এমনিভাবে আল্লাহ মানুষের জন্য তাদের দৃষ্ঠান্তসমূহ বর্ণনা করেন ইদলাপিথু মুললা দিনা কেফরুফবল বরি পবে হ্যা অতপর যখন তোমরা গাফিরদের সাথে अवतीर्ण हाओ तक तरफ गर्दान मारो अवशेष जख तक पूर्ण रूपे पराभूत कर तक तक शक्त बेधे फिल अतर तरुग्रह करा तिकट होते मुक्तिपण लोमरा युद्ध चालिय जा शत्रुपक्ष अस्त्र समर्पण कर কথা শুনলে আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে শোধ নিতে পারতেন কিন্তু তিনি তোমাদের কতককে কতকের দ্বারা পরীক্ষা করতে চান যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনই তাদের কর্ম বিনষ্ট করবেন নাহমেন্ল তিনি তাদেরকে এবং যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠা করবেন আর যারা কাফির তাদের জন্য আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করে দেবেন এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা পছন্দ করে না অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন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 देखवर्ती ध्वस कर दिए काफिर अवस्था एरूपी एट्लाह मोम हितैषी बंधु काफिर हितैषी बंधु नहीं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 दाखिल कर निर्झरिणी समूह प्रवाहित है जरा काफिर तरा भोगविले मत् थे चतुष्पद जंतु मत आहार कर जहां नाम যে জনপদ আপনাকে বহিষ্কার করেছে তদাপেক্ষা কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি অতপর তাদেরকে সাহায্য করার কেউ ছিল না যে ব্যক্তি তার পালন কর্তার পক্ষ থেকে আগত নির্দেশ অনুসরণ করে সে তার সমান যার কাছে তার মন্দ কর্ম শোভনীয় করা হয়েছে এবং যে তার খেয়াল খুশির অনুসরণ করে بَنٍ لَمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِنْ خَمْرِ اللَّذَّةِ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَأَنْهَارٌ مِنْ عَسَلٍ مُصَفًّى وَلَهُمْ فِيهَا مِنْ كُلِّ لَمَرَاتٍ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقِيمًا أَمْ حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ परहिजगार देा देवस्था निष्कलुष पानी नहर दूध नहर जार अपरिवर्तन पान कारी सुु शराबर नहर एशोधित मधुर नहर से तर रकमी फलमूल और तरफ पालन करता क्षमा परहिजकारा कि तरह समान जरा जहां नामे अनंतल थे এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি অতপর তা তাদের নারী ভুরি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে হাতিল কতক আপনার দিকে কান পাতে। অতপর যখন আপনার কাছ থেকে বাইরে যায় তখন যারা শিক্ষিত তাদেরকে বলে এইমাত্র তিনি কি বললেন এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে শুহ যারা সৎ প্রাপ্ত হয়েছে তাদের সৎপথ প্রাপ্তি আরো বেড়ে যায় এবং আল্লাহ তাদেরকে তাকুয়া দান করেন তারা শুধু এই অপেক্ষায় করছে যে কেয়ামত অকস্মাত তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই ক্ষমা প্রার্থনা করুন আপনার ত্রুষির জন্য এবং মুমিন আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত তারা বলে একটি সুরা নাজিল কেন अतपर जो नाजिल जिहा रोग आ मृत्यु भय्छा प्राप्त मानुषर मत आपते देखें सूतरा ध्वस तर তাদের আনুগত্য মিষ্ট বাক্য জানা আছে অতএব জিহাদের সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে জন্য মঙ্গলজনক হবে ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয় বন্ধন ছিন্ন করবে উল্লাহু এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন অতপর তাদেরকে বধির ও দৃষ্টি শক্তিহীন করেন তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না তাদের অন্তর তালাবদ্ধ নিশ্চয় যারা সোজাপথ ব্যক্ত হওয়ার পর তার প্রতি প্রদর্শন করে শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয় এটা এজন্য যে তারা তাদেরকে বলে যারা আল্লাহ কিতাব অপছন্দ করে আমরা কোনো কোনো ব্যাপারে তোমাদের কথা মানব আল্লাহ তাদের গোপন পরামর্শ অবগত আছেন ফেরেস্তা যখন তাদের মুখমন্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের অবস্থা কেমন হবে এটা এজন্য যে তারা সেই বিষয়ের অনুসরণ করে ष प्रकाश कर देवें আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন